খাইরুল বা সাহারাইছে অনুরুদ্ধ হুন ও ভাই বই নকল খান ফাটিয়া খাইরুল বাসাহারাই সে অনুরুদ্ধ হুন ও ভাই বই ন কল খান ফাটিয়া আতো দরিয়া কইয়ার যাত্রা গানো যায় না গরম শীসা দুজ খরাগুন ডমিন মহমিনা গহরম শীা দুগুন দর হম মমিন মহমিনা কাইরুলারাই সে হুন্ বাই বই নকল খান আতোফাও দুরিয়া কইয়ার যাত্রা গানো যায় না গহরম শিষা দুগুন ডো মমিন মহুমিনা গহরম শিষা ড হো মিনু মিনা গানোর নাস আবো তুমি টেরু পাইছো নাচে কমলা সুন্দরী তুমি সাইতাকছ আখরি হরতে আসো কবিরা গুনা গানর জুসে নাচো ইমান কুয়াই আব আবো তুমি টেরু পাইছো নাচে কমলা সুন্দরী তুমি সাইতাকছ আখরি করতে আছো কবির আগুনা এখনো সময় আছে ওটা বাদ দিয়া বালাওয়াশারিয়া এখনো সময় আছে ওটা বাদ দিয়া বালাওয়াই যাওত বার গুণাশারিয়া আতো ফাও দরিয়া শার যাত্রা গানো যাইও না গহরম শী দুজ করা গুণ গহরম শিষা দু জাগুন দর হুম মহুমিনা খাইরুল বাসাহারাই সে হু নই নকল খান পাতিয়া আতো ফাও দরিয়া কই এর যাত্রা গানো যায় না গহরম শীসা দুজ করা গুন দরাহুম মিন মহুমিনা গহরম জখরা সাং মুমিন আল্লা নো হাম দো না থুন ফায়দা ওই বহনলে তারা মন্দি গলে মোরার হতা হুনলে মরমি সঙ্গীত হন না আল্লা নো হাম দো না থুন ফায়দা বহুনলে তারা হুম দিলি গলে मरारे मरमी संगीत कुल तलावाया भाई मोर मरते दुजुकी ओया डुल तलावा जाया रे भाई मोर मरते दुजुकी ओया आत् जातरा गो जायो ना গহরম শিষা দুজ করাগুন ধরা হুমিনুহমিনা গহরম শীষা দুজ করাগুন দরাহুমিন মহুমিনা কাইরুল বাসারাই সে অনুরুদ লোয়া হুন্বাই বই নকল খান ফাটিয়া আত ফাও দরিয়া কয়ের যাত্রা গানো যায় না গহরম শীসা দুজ করাগুন ধরা হুমিনুহমিনা গহরম শী সাধু ডরাহো খরা গুইন না